যদি গড় না হইত তবে কি হইত গড় হইল কালকে আমরা শ্রীমন্ড অতি শুভ জন্মতিথি উপলক্ষ করেছি এবং আজ আজকে জগন্নাথ মিশ্রের মহোৎসব হচ্ছে উৎসব এই শব্দের অর্থ হচ্ছে আনন্দ আমরা কখনো শুনি যে রকম উৎসব আছে যা মধ্যে সবাই দুঃখিত থাকে আনন্দ মহোৎসব হবে সেভাবে আমরা ঘোষণা করি দুঃখে মহোৎসব কখনো কথাও শুনিনি দক্ষ যজ্ঞ হইত তাহৎ মানে মহা আনন্দের সে বিষয় থেকে কি বিষয় হচ্ছে যদি যে গড় হচ্ছিল গড় ভগবান চলে আসে যখন যখন যে যেকোনো শিশুদের জন্ম হয় বিশেষ করে পুত্র হয়। যখন তখন সবাই কম্পকে আত্মীয় স্বজন হরিবেশী আনন্দিত হয় কিন্তু গড় ভগবানের আস্ত জগত নিবাসীদের আনন্দ হল একজন ছড় কে রাজা কলিরাজা ভক্তি নাথ ঠাকুর কি ভগবান চৈতন্য মহাপ্রভু এই কলি যুগে অভিভূত হলেন হচ্ছেন ধর্ম তো প্রায় নাই তো ভগবা মা ত্রিযুগ ত্রিযুগ মানে তিনি শুধুমাত্র চিন যুগে অর্থাৎ সত্য চৈতির তিনি বলেছিলেন ভগবদ্গীতায় তা খুবই প্রসিদ্ধ কথা পৃত সাধুন বিশয় দুষ্কৃতা ধর্ম সংস্থা সম্ভবামি যুগে ভগবান কৃষ্ণ যখন স্বয়ং ভগবান কৃষ্ণ রূপে এসে এসেছিলেন তিনি বলেছেন অর্জুনকে যে সাধুজন সাধুজন পরিত্রাণ কর জন্যে দুষ্কচীজনে বিনাশ করার জন্য এবং ধর্ম পুনর স্থাপন করার জন্য আমি যুগে যুগে আসি আবির্ভাব করে আসেন এখানে তো কলি যুগ এই সাধু জন্তু প্রায় নেই তো ভগবান কে কেই সাধু ধার করবে যদি যদি কোনো সাধু থাকে না তো কার উদার করবেন ভগবান ভগবান যদি কলিযুগে সকল দুষ্কৃতি করবেন তাহলে পুরো পৃথিবী তো শূন্য হয়ে যাবে এবং ধর্ম স্থাপন করলেও তো কলিযুগে লোক তাদে বৃতি এই চে ভগবান ওই ধর্ম পুনঃস্থাপন করলেও তারা একদিনের মধ্যে সব আবার বিপরীত করে অধর্ম ছল শ্রীজন্য ভগবানের এক নাম আছে ত্রিযুগ এই নামে খুবই গভীর অর্থ আছে যে ভগবান যুগে আবেতা গ্রহণ করেন আবেতীর্ণ হন কিন্তু যেইভাবে অন যুগে প্রকট হন সেইভাবেই এই যুগে না এই কলিযুগে ভগবান সাক্ষাৎ রূপে আসতেন তো অনেক নক ভগবান তারপরে আসত সেটা আমরা দেখি শ্রীকৃষ্ণ চৈতন্দ্র মহাপ্রভু গোপন রূপে এসেছে গুপ্ত রূপে সবু মহাপ্রভুর অনেক কৃত্রিম আশো ভগবান হচ্ছেন গৌরচন্দ্র তার অঙ্গি থা হিমে মত সোনা মত সোনা মত কিন্তু সেই প্রকৃত সূপ ছেড়ে অনেকে এই সকল প্লাস্টিক ভগবানের পেচনে ধাবিত থাকে তো ভগবান চতুর্ভুজ রূপে না রাম রূপে না স্বয়ং ভগবান শ্যামসুন্দর রূপে আসেনি এই কলি যুগে ছবদবে সেই ভগবান রূপ হচ্ছেন সেই গৌড়ূপ কিন্তু এই অবতারে তিনি ঘোষণা করেন না যে আমি ভগবান গুপ্ত রূপে এসেছেন সেই জন্য মহাপ্রভুর আবির্ভাবের পরেও অনেকেই বুঝলেন না যে তিনি হচ্ছেন ভগবান অবশ্যই জগন্নাথ মিশ্র যা দেয় মহোৎস আমরা ফালন করছি তো জগন্নাথ মিশ্র বুঝলেন না ভগবানের পিতা আর একবার সাধর অনেক সেই ভক্ত যেই যারা ভগবানের পিতা মাতা এইভাবে বাগবানের সেবা করেন তারাও ভগবানের সেব কিন্তু তারা বুঝে না যে হচ্ছে ভগবান দশরার্থ বুঝেন না দশরার্থ সাল্লা নন্দ এবং দশরার্থ বুঝলেন না যে এই কৃষ্ণ হচ্ছেন ভগবান তাহলে খুব বিপদই হবে তো সেই ছেলে হয়তো মারা যাবে তো যৌদা মাই একবার তার ছেলের মুখে পুরা বিশ্ব বিশ্বের দর্শন করেছেন তবু মনে করেছেন যে স্বপ্নের মত আমি দেখেছি এই হচ্ছে আমার শিশু শুধু তো বৎশাল ভাবে জগন্নাথ মিশ্র বুঝলেন না যে এই হচ্ছে ভগবান বা জগন্নাথ মিশ্র সপন ব্রাহ্ম জগন্নাথ মিশ্রাই জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্র জগন্নাথ মিশ্র কে বলেছে তু ভুঝে না খেয়াছে এবং সেই জন্য আপনি সেই ছেলেকে দেবাদি দেব সকলে সকল দেবতা গণের রূপ তিনি হচ্ছেন সকল দেবতা গণের উৎসব সকল ব্রহ্মাণ্ডের মূল কারণ এবং আপনি ভ্রন্থ হয়ে মনে করছেন যে এই শিশু হচ্ছে এই ছেলে হচ্ছে আপনার পুত্র কিন্তু সেটা ঠিক না উত্তরে এই জগন্নাথ মিশ্র মহোদয় বলেছেন যে তো সত্যসিদ্ধ হোক মহান দেবতা হোক কিন্তু আমি বুঝি যে এই হচ্ছে আমার পুত্র এবং পিতা হয়ে আমার আছে তাকে সংশোধন যদি কিছু ভোগ করে ঠিকমতো মতো ব্যবহার করে না ঠিক आमार कथा बोले कथब्बे दंड कथा महापुरुष जे स्वप्न जगह जगन्नाथ मिश्र चले तो खुबी संतुष्ट हईल তো এইভাবে জগন্নাথ মিশ্র বুঝলেন না এবং জনসাধারণও বুঝলেন যে এই হচ্ছে ভগবান আচার্য এবং তাদের সহ ধর্মী সীতা দেবী শুরু থেকে বুঝলেন যে এই হচ্ছেন ভগবান সীতা দেবী समाचार फेची माता तीवित पुत्र समाचार फे शीत ठाकुरानी से प्रसूति गृह ग সেই নবজাত শিশুর দর্শন করে মনে করেছেন যে এই শিশুর শরীরে সব শাস্ত্রীয় বর্ণিত শুভ লক্ষণ আছে সেজন্য বুঝতে পারি যে এই শিশু কোনো সাধারণ ছেলে না এই শিশু হচ্ছেন গোকুল শ্যাম কিন্তু সেই শ্যাম এবং এই শিশুর মধ্যে শুধুমাত্র এই পার্থক্যাম আছে না এই শিশু শিশুর হচ্ছেন না এই শিশু এখান থেকে গড় তো এইভাবে কিছু লোকজন মহাপ্রভুর কিছু গড় সেই খ্রিস্ট সেই জগন্নাথ এবং আরো অনেক অন্তরঙ্গ ভক্ত বুঝলেন না জগন্নাথ এই লীলা প্রথমে মহাপ্রভুর লীলায় প্রথম ভাগে মহাপ্রভুর নিজে ভক্তরা ওই বুঝলেন না যে এই হচ্ছে এই গড় এই নিমায় এই বিষম্বা ঘরে নাম ছিল বিষম্ব বিষম্বা মিশ্র তার নাম জগন্নাথ মিশ্রের পুত্র বিষম্বা মিশ্র তো অনেকেই মহাপ্রভু নিজের ভক্তরা তারা ও অনেকেই বুঝলে না যে এই নিমাই পণ্ডিত ছোট বয়স থেকে তার প্রগাঢ় পাণ্ডিত ছিল সেজন্য ছোট ছেলে হলেও সেই পণ্ডিত পদাবীতে বিভূষিত ছিল তো এই নেমায় পণ্ডিত হচ্ছেন এই খুবই দম্ভিক পণ্ডিত এবং তর্কি তবু সকল ভক্তরা স্বাভাবিক ভাবে নেমায় রূপে নেমায় নামে এবং নেমায় বিহারে আকৃষ্ট ছিল নিমায় তার বিহা শুনি ওই নাম নদীয় বিহার তো তার বিহার তো তার আদিরূপ কৃষ্ণের মতো খুব দুষ্ট ছিল তো মাননীয় ব্রাহ্মণ ফণ্ডিত পুত্র হলেও অনে ব্রাহ্মণদের সাথে খুব দুষ্ট করে ব্যবহার করেছে যেমন গঙ্গা স্নান করার সময় বেলা না দুপুরে সব ব্রাহ্মণ ঘটে গঙ্গা গঠে গঙ্গা ঘাটে গিয়ে গঙ্গা পুজো করে এবং গঙ্গা স্নান করে স্নান করার সময় ওইসব ব্রাহ্মণ যখন জলের মধ্যে ছিলেন চন্দিমাই ওই সকল ব্রাহ্মণদের কাপড় নিয়ে সব মিক্ করে ফেলেছে সেজন্য ওই সব ব্রাহ্মণ খুব ভেঙে গেল এর থেকে কি লাভ লাভ হলো যে ওই নেমায় এবং তার সব বন্ধু একটু দূর থেকে এসেছে হা। छोट निमायबर थे तबु सबाई मे खूब भलोबाज बालील छो प्रगंड लीला छो এই মায়াপছেন এবং জগন্নাথ মিশ্র এবং সকল ভক্তদের আনন্দ বর্ধন করে তিনি এখানে থাকেন তো কত পবিত্র আছে এই মায়াপ ভূমি কোথাও পবিত্র আছে কেউ বলতে পারে মায়াপ্র তো কোথাও আছে তো আর ওই জগতের মধ্যে আর সকল দেবস্থান তীর্থস্থান থেকে এই নবদ্বীপ ধামে মহাত্ম অসীম আছে। কেন কারণ তো কি কারণ আছে যে মহাব স্বয়ং ভগবান কৃষ্ণের থেকে তিনি আরো উদার আছেন সেই স্বয়ং ভগবান গরূপে এসেছিলেন এই মায়াপ ধামে সেই জন্য সকল অনৌ নবদ্বীপ ধর উপর আরাধনা করার জন্য আমরা যদি এই বলি যে এই ধর হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং এই ধর্মে গুণ জশ, মহিমা অপার আছে কারণ শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহানীবন তিনি স্বয়ং এই ধর হইলেন অভিভূত হইলেন তো যে ঠিক কথা হবে নাকি আমি সত্য কথা বলছি না ভুল না কথা নাকি তো ঠিকই আছে কিন্তু আমরা যদি আরো বিচার করি তাহলে মনে আরেকটা শ্লোক পড়বে এই শ্লোক চৈতন্যের চাই চামড়ে চাই আমরা পাই যে মহাপ্রভু প্রয়াগ ধামে থাকার সময় যখন প্রয়াগ গেল তো সেই সময় উপস্থিত ছিলেন এই মহান পন্ডিত এবং ভক্ত তার নাম ছিল রঘুপতি উপাধ্যায় এবং সেই রঘুপতি উপাধ্যায় মহাপ্রভু কে এই শোক পরিবেশন করেছে যা মহাপ্রভু খুবই পছন্দ করেছে যে শুচির ইতরে শুচিম আপরে ভারত যা ভাই আহমেহা নন্দম বন্দে সরুপতি উপাধ্যায়ে তো বলেছেন যে মহাভারত পুরাণ শাস্ত্রের মধ্যে দেবতা গণ এবং ভগবান স্বয়ং যাদের বর্ণনা রয়েছে এই সকল শাস্ত্রের মধ্যে তো কেউ কেউ সেসব দেবতা এবং ভগবানের আরাধনা করে কিন্তু আমি নন্দ মহারাজ আরাধনা করে আমি কৃষ্ণকে আরাধনা করে না আমি নন্দ মহারাজ কে আরাধনা করি কেন কারণ ইয়া শিয়ালিন্দে পরম ব্রহ্ম পরম ব্রহ্ম পরম সত্য দেবাদি দেব সব সে নন্দ মহারাজের প্রাঙ্গনে মনে করে যেই আমি হচ্ছি এই নন্দবা পুত্র সে জন্য যদি ভগবান স্বয়ং মনে করেন যে আমার থেকে নন্দ মহারাজ বড় আছে তো আমরাও সেভাবে গ্রহণ করে সেজন্য আমরা নন্দ মহারাজ আরাধনা করে তো ঠিক সেইভাবেই এই মায়াপ সৃষ্ট আছে কি জন্য কারণ এইটা জগন্নাথ মিশ্রের ধাম জগন্নাথ মিশ্র আনন্দ বর্ধন করে জন্যে স্বয়ং ভগবান কৃষ্ণ গৌড়ূপে এখানে এসেছে সেজন্য অবশ্যই গৌরচন্দ্র গৌর সুন্দর গৌরাঙ্গ গৌরহরি তা আরাধনা করি কিন্তু তার সাথে মহাপ্রভুর ভক্তগণের আরাধনা করতে হবে এবং ভাগবতে আরেকটা বিচার আছে তার অতি প্রিয় ভক্ত উদ্ধবকে তার অর্থাৎ কৃষ্ণের অর্চন বিধি বর্ণনা করেছে তো কি মানে কৃষ্ণ ভগবান উধবকে বলেছেন যে আমি হচ্ছি স্বয়ং ভগবান এবং আমাকে পূজ্য করলে সকল জীব তো ভগবান কৃষ্ণ স্বয়ং উদবকে সেই বিধি বলেছেন তো কি করা হয় অর্চন বৃদ্ধিতে তো পূজা সামগ্রী সংগ্রহ সংগ্রহ করা হয় ঘণ্ট বাজানো হয় মন্ত্র উচ্চারণ করা হয় ফুল ফল জল ফাঁচা পত্রং পুষ্পং ফল এবং অনেক প্রকার সুস্বাদু আইটেম ভগবানকে অর্পিত করা হয় কিন্তু এই বিষা বর্ণের সাথে ভগবান কৃষ্ণ অর্চন সিদ্ধি প্রাপ্ত করা বিষয় সেটা ও বলেছেন যে ভক্তা পূজা আমা পূজা করা থাকে কৃষ্ণের পুজো করা তো কৃষ্ণ যদি সম্পূর্ণ ভাবে কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই তাহলে তাদের ভক্তদের করতে সহ তাদের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 কৃষ্ণের সেবা না কৃষ্ণ ভক্তদের সেবা ভক্তদের সেব কৃষ্ণ সেই বাড়ে নাকি উভয় করাদ আমরা যদি শুধু কৃষ্ণের সেবা করি কিন্তু আমরা ভক্তদের সেবা না তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হবে না এবং আমরা যদি শুধু ভক্তদের সেবা করি কিন্তু কৃষ্ণের সেবা করে না তো খ্রিস্ট সন্তুষ্ট হবে না তো কৃষ্ণ কৃষ্ণের ভক্তদের সেবা করা বিনে তো কৃষ্ণ সেবা তো হয় না কারণ কৃষ্ণ একেলা থাকে না কৃষ্ণ সদাইবা তাদের সকাল ভক্তদের সাথে থাকে এবং ভক্তরা সদাইবা কৃষ্ণের চরণে থাকেন সেই জন্য আমরা বলি প্রভুপাত এই শব্দ হচ্ছেন যে প্রভুপাত সদাইবা প্রভু অর্থাৎ কৃষ্ণের চরণে থাকেন তিনি সদাইবা প্রভু ছরণে আশ্রিত হচ্ছে কৃষ্ণ ভক্তদের সেই উভয় করা তো এই নবরী ধরে ধাম মহাপ্রভুর যেমন আরাধনে আছে এই ধহাপ্রভু ভগবান থেকে অভিন্ন আছে মহাপ্রভু সয়াম এই ধে পূজা করেন কারণ এই তো হচ্ছে ধাম এবং বৃন্দাবন বৃন্দাবনে কীর্তি আছে কেন কারণ বৃন্দাবন ধাম হচ্ছে রাধা ফদঙ্কিত এবং এই ধুজ আছে কারণ মহাপ্রভু ফদঙ্কিত এবং মহাপ্রভুর সকল ভক্তদের আছে অদাপি হ যেই লীলা করে গৌড়ায় কোন ভাগ্যবানের দেখে বার তো এই লীলা এখনো ছ আমরা শুনেছি যে কখনো কখনো মধ্যরাত্রে ছিল ভক্তি শ্রীরণ ঠাকুর তো ভক্তি ভবানের ভক্তি বিজয় ভবান ওই ছয় মঠের মধ্যে তো কখনো কখনো মধ্যরাত্রে উঠেছেন এবং খুব উচ্চ স্বরে সবাই খেয়ে বলেছে উঠো উঠো देखिस ना महाप्रभु एवं सख भक्त की करे तो थार सब उटे देखे, देखे देखे देख तो महाप्रभु कत सर सर ठाकुर भक्ति प्रती মহারাজের ছাড়া আর কেউ দেখতে পারতেন না ভক্তি রাখি দেখেছেন যে এই নগরী ধাম এবং বিশেষ করে মায়াপ ধাম হচ্ছে মহাপ্রভুর জন্মভূমি ভক্ত ঠাকুরের অন্বেষণ করা আগে অনুসন্ধান করা আগে এবং এই ধামে প্রকৃত ধুর স্থান আবিষ্কার করা আগে অধিকাংশ লোকেরা মনে করেছেন যে মহাপ্রভুর জন্মভূমি হচ্ছে আধুনিক নবদ্বীপ শহরের মতে তো ভক্তি ঠাকুর হচ্ছেন গৌড় নিজজন মহাপ্রভু নিজ পশ এবং তিনি দিব্য চক্ষুর দ্বারা দেখেছেন যে মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান হচ্ছে খুলিয়া নবদ্বীপে অপপারে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 খুব সহজ ভাবে টাকা পয়সা কামানো যাবে তাদের প্রাকৃতিক দৃষ্টি আছে কিন্তু প্রাকৃতিক দৃষ্টিতে আমরা কখনোই ভগবানকেই দেখতে পাই না যেমন ভগবান কৃষ্ণে এই পৃথিবীতে নীলবিলাস করার সময়ে অধিকাংশ লোকেরা যারা ভগবান কৃষ্ণের দর্শন পেয়েছেন তো ভগবান কৃষ্ণের দর্শন কৃষ্ণের দর্শন পেয়েছেন কিন্তু তাদের মনোবৃত্তি কি ছিল তাদের মত কি ছিল এটা হচ্ছে কৃষ্ণ সেই সে আমার শত্রু আছে ওকে আমি মেরায় এই হচ্ছে যে অধার্মিক আছে তো এইভাবে যারা শুধু চক্ষু দ্বারা কৃষ্ণ রূপ দেখেছেন কিন্তু প্রাণে দ্বারানা হৃদয়ে ভক্তি ভাবনা দ্বারা কৃষ্ণকে দেখলেন না তো কৃষ্ণকে দেখিনি আমরা যদি মনে করে যে মহাপ্রভু হচ্ছেন না হলেন এই বেঙ্গালী ফগল ছিল এবং অধার্মিক ছিল কারণ তার নববিবাহিত বৌ এবং তার অসহায় যে বিধাবা ছিল তো উভয় ছেড়ে সন্ন্যাস গ্রহণ করেছে এই যে কি রকম ধর্ম তো যারা এই মনে মনে করে অপরাধী এ ভাবে মহাভুসিভূষে ব্রহ্মপনিষদ্যসমিপুরুষ ইংসিভা সদশ্বর্য পূর্ণ ভগবান স্বয়ম চৈন্য কৃষ্ণার জগতি ফরত মহাপ্রভু কে আছে বিষম্বিশভুত ছিল ছেল নেশেষ ব্রহ্ম যা বর্ণনা আছে উপনিষদ শাস্ত্র সেটা হচ্ছেন মহাপ্রভু পর যে হৃদয়ের মধ্যে অবস্থান করেন সেটা হচ্ছেন মহাপ্রভু সরাই স্বর পূর্ণ ভগবান সকল দেবতা দ্বারা আরাধিত সকল ভ্রমণে মূল কারণ সেই ভগবান হচ্ছেন মহাপ্রভু সেই মহাপ্রভু হচ্ছেন ভগবান তার থেকে বড় অর্থ তো এই হচ্ছেন মহাপ্রভু তো প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বেলোচনে সন্ধ্যা সদাই বাড়ি দিয়ে শুধু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 সেই ভগবান মহাপ্রভুর দর্শন লাভ করতে পারেন তো মহাপ্রভু হচ্ছেন প্রেম প্রদায় তা কৃপা এবং তার শক ভক্তদের কৃপা তার সর্বোত্তম স্থিতি আমরা বুঝতে পারি তার কৃপায় এবং তার সকল ভক্তদের কৃপা দ্বারা আমরা তার প্রদত্তিঞ্চিত হয়ে সেই ভক্তি ভাবনা প্রেম ভক্তি ভাবনা যা এনে আসেছেন বৈশনখর জন্ম তো সেই প্রেম ভাবনায় আমরা মহাপ্রভুর মত বৈষ্ণব ধর্ম সরম লক্ষ হচ্ছেই ফগল হতে আমাদের মূল আচার্য স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এক ফগল ছিলেন এবং আমাদের লক্ষ্য আছে তাদের মত পাগল হবে কিন্তু সেই পাগলটা কি সেই পাগলটা সেই ফ্রেম ফাগল হওয়া সেটা আমাদের লক্ষ্য অনুকর নেই অথবা নক খরা সেটা বাস্তব ফ্রেম হবে সে জন্য মহাপ্রভুর অনুসরণ করতে হবে অনুসরণ কিভাবে সকল বিধি পালন করে থাকে অর্থাৎ ভক্তিভূষণ সিন্ধু নামক গ্রন্থের মধ্যে এই সকল ভক্তি নিয়ম যা আছে তো সেই সকাল পালন করা থেকে এবং মহাপ্রভু ভে কৃপা পেয়ে মহাপ্রবুর হতে পারি তো জগন্নাথ মিশ্র মহাপ্রভুর বাবা আছে নন্দবাবা ছিলেন এবং এই নদীয় আয়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 যাতে আমরা আমাদের ধামে বাইরে যাওয়ার সময় আমাদের হৃদয়ের মধ্যে শ্রী মহাপ্রভু এবং সেই মহাপ্রভুর সক স্মৃতি রত চাই শ্রীমান মহাপ্রভু শ্রী কৃষ্ণ শ্রীচন্দ্র চাই শ্রী হরে কৃষ্ণ